আজ একটার পর একটা মুসলিম ভূখণ্ডের উপর বিপর্যয় নেমে আসছে আজ পৃথিবীতে মুসলিমরাই সবচেয়ে বেশি অপমানিত, নির্যাতিত একে অপরকে দেখে আনছে কাছে আক্রমণ করার জন্য পশুর রক্তের চেয়েও পল্লী পশুর রক্তের চেয়েও আজকের দুনিয়াতে মুসলিমের রক্ত সস্তা হয়ে গেছে রক্তের সমুদ্র শুকিয়ে এবার মরুভূমি হবার পালা এখনো কি আমাদের বধূদয় হবে না উম্মার বোনের ধর্ষিত হবে আর আমরা বসে বসে নামাজে কোথায় হাত বাঁধা হবে সেটা নিয়ে ঝগড়া করব জোরে আমিন বলা হবে নাকি আসতে বলা হবে সেটা নিয়ে বিতর্ক করব এটাই কি ইনসাফ এটাই কি দিনের দাবি এই মুহূর্তে এটাই কি আমাদের সবচেয়ে দরকারি কাজ হাসনের ময়দানে আমাদের প্রতিপালকের সামনে আমরা কি জবাব দিব আলা বাদা আম্মা বাদ আল্লাহামা আপনাদের সামনে আমি বিভিন্ন সময় নানা বিষয় উপস্থাপন করি সব কিছুকেই গুরুত্বপূর্ণ বলে তুলে ধরি আসলেও তাই আজকের এই সমস্যা জর্জরিত ঘুণে ধরা সমাজকে সেই চোদ্দ শত বছর আগের সোনালী যুগের দিকে ফিরিয়ে নিতে অধম কিছু কথা পেশ করে থাকি উম্মার সমস্যা তো আজ নানান দিকে নানান মাত্রার তবুও বলা তবু আমরা একে অপরকে স্মরণ করাই কারণ আল্লা বলেছেন আপনি উপদেশ দিন নিশ্চয়ই উপকৃত করবে আজ একটা মৌলিক ব্যাপার নিয়ে কথা বলবো বলে মনস্থির করেছি দুঃখজনক হলেও সত্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তেমন আলোচনাই হয় না প্রিয় শ্রোতা মনে করুন আপনার হাতে সুখ হলো। সাথে সাথে পায়েও চোখেও এমনকি একদম হার্টও অসুস্থ হয়ে পড়ল এমনই যখন অবস্থা তখন আপনি সবার আগে কোন অসুখ সারাবেন সবাই তো বলবেন আগে হার্ট কারণ হার্ট রক্ষা হলেই তো হাত পা চোখ বাকি দেহ টিকবে একই ভাবে দিনই ব্যাপারে বিষয়টি লক্ষ্য করুন আজ যেখানে উম্মা নানা সমস্যায় জর্জরিত তখন আমরা একদল ভাইকে দেখি তারা মাঝহাবী দ্বন্দ্বে সারাদিন ব্যস্ত থাকেন এ ধরনের নানা পুরোয়াই বা শাখা প্রশাখাগত বিষয় নিয়েই আমরা ঝগড়া করি একই আমরা হক বাতিলের মাপ কাঠি বানিয়ে নিয়েছি এই এখতেলাফের কারণেই একে অপরকে ফাসিক গোমরা এমনকি কাফির পর্যন্ত ঘোষণা দিচ্ছি আল্লাহ এ ধরনের মন্দ কাজ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদের রক্ষা করুন ভাই আমার আজ যেখানে পুরো উম্মা পুরো সমাজ বাবা মিল্লাত ইব্রাহিম এর মতো মৌলিক বিষয়ই সচেতন নয় তখন এসব গৌণ ও আমলগত ব্যাপারে কথা বলা সময় ব্যয় করা কতটুকু যুক্তি একটা লোক সিরকি জানে না তাও হেদই বুঝে না কুফুরি লিপ্ত তার কি এসব এখতেলাফ এসব ঝগড়া বোঝানো খুবই দরকার এর মাধ্যমে তার কি কোন উপকার মানে দুটোই যে যেকোনো একটাই করা যায় অথচ আজ আমরা দুটো সুননতের মাঝে টক্কর লাগাচ্ছি আর ইজতেহাদি হলে দেখা যাবে এসব আমলের পিছনে কোনো না কোনো সাহাবীর আমল আছে মত আছে মোট কথা এগুলো সবই জাইজ পদ্ধতি সুতরাং ঝগড়ার কিছু নেই অথচ এসব নিয়ে দিনের পর দিন কথা বলে যাওয়া গরম করা মাঠ গরম করা একে অন্যকে কে গোমরা এমনকি কাফির ঘোষণা করা এসব নিয়ে আমরা পরে আছি গোটা মুসলিম বিশ্ব কাফেরদের দ্বারা আক্রান্ত জ্বলছে আরাকান কাশ্মীর সিরিয়া আফগানিস্তান ফিলিস্তিন ইয়েমেন সোমালিয়া মালি চেচিনিয়া আর কত চান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 জাকাত অন্যান্য আমল নবী ও রাসুলগন সবার আগে তাহিদের দাওয়াত দিয়েছেন মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়েছেন তাকুয়া এনেছেন আখিরাতের ভালোবাসা দুনিয়ার প্রতি ঘৃণা তৈরি করেছেন আল্লাহর মহাব্বত ও আনুগত্যের সবক দিয়েছেন মানুষের মূল যদি সহি না হয় তাহলে শাখা প্রশাখা নিয়ে সারাদিন পড়ে থেকেও কোন লাভ নেই কাফিরদের প্রতি যে বিদ্বেষ ব্যয় হবার কথা ছিল এ সকল ফুরুয়াই মত কেন্দ্র করে তা আজ নিজ ভাইদের প্রতি ব্যবহার করা হচ্ছে আজ কথা ছিল যারা তাও শত্রু তারা আমার শত্রু যারা উম্মার শত্রু তারা আমার শত্রু যারা তাওহিদের বন্ধু তারাও আমার বন্ধু যারা আল্লাহর আইন পরিবর্তন করে তারা আমার শত্রু যারা মুসলিম ভূমিকে ভারত ও আমেরিকার কাছে বিক্রি করে দেয় তারা আমার শত্রু ইসলামের শত্রু তাদের সাথে কঠোরতা হবে শত্রুতা হবে না দেখবেন এতে কেউ নেই নিয়ম ছিল কঠোর হব আল্লাহ তাকে ব্যাপারে তাহুতের উপর আল্লা র নির্যাতিত ভাই বোনদের উদ্ধারের জন্য না এটা হচ্ছে আজ নিজেদের মাঝে আজ একটার পর একটা মুসলিম ভূখণ্ডের উপর বিপর্যয় নেমে আসছে আজ পৃথিবীতে মুসলিমরাই সবচেয়ে বেশি অপমানিত নির্যাতিত কাফিররা রাজ একে অপরকে ডেকে আনছে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য পশুর রক্তের চেয়েও পল্লাহি পশুর রক্তের চেয়েও আজকের দুনিয়াতে মুসলিমের রক্ত সস্তা হয়ে গেছে আমাদের চারিদিকে তাকিয়ে দেখুন কাশ্মীরের কি অবস্থা আসামের আকাশে কিসের ম্যাগ জমেছে ভারত কোন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে তবুও কি আমাদের বোধদয় হবে না আজ আমরা একটু অবসর পাচ্ছি বলে এসব তর্ক বিতর্কে মেতে আছি কিন্তু যদি আমরাও এভাবে নির্যাতিত হতাম তখন কি হতো বুদ্ধিমান তো সেই যে বিপদে পড়ে শেখে না বরং অন্যের বিপদ দেখে শেখে প্রিয় ভাই বোনেরা আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দিন এসব ছোট খাটো মৌলিক বিষয়ে মিল্লাত ইব্রাহিম শির বেদাত নিয়ে নিজে জানুন অন্যকে দাবার দিন মনে রাখুন আপনার সময় আপনার শ্রম আপনার কাজ আপনি কিভাবে কাটালেন এসবের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে সেসব আলিমকে পরিত্যাগ করুন যারা এসব ছোটখাটো ঝগড়া নিয়ে পড়ে আছে আসলে যেহেতু তারা সত্যের ব্যাপারে কঠোর হতে পারে না ফরজ দায়িত্বের ব্যাপারে দৃঢ় হতে পারে না তাই তারা এসব কাদা ছোড়াছড়ির মাধ্যমে নিজেদের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করে তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন বরং তাওহাইদের পতাকা বাহী সেসব অল্প আলিমদের অনুসরণ করুন যারা এই মৌলিক তাও আপনার প্রতিটি সময় মূল্যবান ভাইয়েরা আমার সাবধান হন নিজ দায়িত্ব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভেবে তবেই কিছু করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আলাই না